তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে কেশু ধাতু অঙ্গে এর আজ পর্যন্ত আমরা অনেক কিছু দেখেছি কোথায় কোথায় গুণ হয় যদি ধাতুর শেষে এক একটু যে যেকোনো বর্ণ রয়েছে তাহলে সাভাত্র গিয়ে সূত্র দ্বারা গুণ হবে গুণের সম্ভাবনা রয়েছে যদি এর পর সেই রকম যে যে শীত অর্পিতা আধার থেকে সূত্রের দ্বারা তাহলে তো গুণ হবে আর সেটা ধাতু ধাতুর শেষে যে বর্ণ এক ধাতুর এর আগে যে লঘু এক বর্ণ হলে ভুগন্ত লঘুপাশুর দ্বারা গুণ হবে আর এটা হয় আমরা দেখেছি হয় না এটাও দেখেছি হ্যাঁ তো এই দশ ধাতুগণে কোথায় কোথায় সেরকম প্রত্যয় রয়েছে পরে ধাতু পর যেটা শীত আর পেট যার প্রভাবে মানে ধাতু অঙ্গে যে ধাতু রূপ রয়েছে কোথায় কোথায় সম্ভব হয় ওকে তাহলে আমরা এখানে আমার আমাদের পাঠ শুরু হচ্ছে তাহলে আমরা পরব আমরা দেখেছি যে ভাত গানে দিন কার্য দেখা সংগ্রাম সম্ভব হয় ইত্যাদি প্রতিহা ও দেটার জন্য সেটা কি জন্য হচ্ছে আর ঋণ না হতে পারে সেটা হচ্ছে না এই প্রশ্ন দেখেছি নাম ও আহতায় আচ্ছা দেখব নাম ও আহত সর্বন্ধায় হ্যাঁ ঠিক আছে তো এটা মানে লটলকার অবলোক ইয়ামা তো স্থিতিহী কি দেশে এটি অবলোক ইয়ামা তো অবলোক ইয়া কোনটা কোনটা হ্যাঁ আবার বলো কোনটা ল সে জন্যে তুমি ভেবেছিলে যে এটা ভূতকালের মানে তাইতো তো এখানে অবলোক ইয়ী অবলোক ইয়ী অবলোক ইয়তা অবলোক ধাগণ কনতুগণ অবলোক হুগরিগণ হ লোকসর্গপূর্কসর্গপূর্ক তো লোক ধত লোকয় লুক লোকি লোকয় এদৃ তা তা তাহলে এখানে লোকয় লোকতি লোকয় লোকয় লোকয় লোকয়থা লোকয়থা লোক লোক লোকরা লটকার বিসর্গণে লোকার হবে সেই রকম আহ যেমন যেমন যেমন আমি বলব যে গুছ নৌ নৌরুপ বলতে পারো গছতাম বলতে পারো হ্যাঁ গাড়ি গা গাম তাই তো তাহলে তাহলে অবলোক কি রকম রূপ লুট হুষন সাধারণত লোটলকার মানে আজ্ঞার্থক আজ্ঞার্থক হ্যাঁ আদেশ আদেশাত্মক হ্যাঁ তো মানে আদেশ আজ্ঞা কিন্তু উত্তম পুরুষ হলে আমি নিজের আদেশ কেমন করে আমি করব উত্তম পুরুষ গচ্ছানি আহম গচ্ছানি এটা আদেশ নাকি গচ্ছানি পঠানি লিখানি উত্তম পুরুষ এক বছনে এরকম জানো মানে হিন্দি এরকম লোটকারের উত্তম পুরুষের রূপ হয় না সংস্কৃত ভাষায় আছে তো প্রশ্ন জিজ্ঞেস প্রশ্ন হয় যে রকম অর্থাৎ করা উচিত করা উচিত মানে অনুমতি জিজ্ঞেস আমি আমাকে করতে হবে আমার আমার রকম করা ভালো হবে করা উচিত হবে কি কিছা নি কি প্রশ্ন প্রশ্ন হতে পারে আহ মায় কত আমাকে আমাকে করতে হবে আমার এই রকম করা উচিত হ্যাঁ তো এখানে মানে গাছানি মানে আমার ওখানে যাওয়া উচিত তাই এখানে এখানে এখানে তত্র স্থিতি হি কি দেশি এটি অবলোক ইয়া আমরা করব আমার এরকম করা উচিত দেখা দেখা উচিত পাঠটা খোলা আছে তো আবার এখানে লক্ষি এটাও আৃষ্টিগণে চুড়িগণে যেখানে যেখানে উচিত গুণ না দৃষ্ট চিগণে গুণ গুণ গুণ কেন কেন হয় না দ্রুতি বন বলো যেমন লেখ লে লেখ দাতি এখানে লেখ আপিত হ্যাঁ সবিকরণ প্রতি নয় সেই জন্যই গুণানিষেধ চদারিগণিকারহ দৃষ্ট অপর গুণ কুণা আহ চেত কিম নাহ চেত প্রশ্ন উদে সবজা দশ দশ দাগুণ দশ দাগুণা সোথায় কোথায় গুণ হোয় কোথায় কোথায় হোয় না কেন তাতে আবার বলো লোট হ্যাঁ তো লোট এখানে এখানে কি রকম অর্থ মানে আহ তার কেমন স্থিতি এটা আমরা দেখবো লোক বা দেখে না তার কেমন স্থিতি আমরা দেখেছি দেখেছি এরকম হয়তো হচ্ছে না দেখেছি আমাদের দেখা দেখা উচিত দেখতে হবে আমরা দেখবো এখন লোট মানে এখানে এক একরকমের আগ্রহ আগ্রহ অথবা উম শক্তি বল শক্তি লোট লোটের উম মনসি নিধা কিং বক্ত শখিয়ে শখ দৃতিবন কত জানো আত্মনির হ্যাঁ ঠিকই আছে কিন্তু দাদু হুকা কোনটা আসকাল দাতু আর দ্যাট শক দাতু আত্মনি পতি দাতু না আত্মর বুলি লাই কিন্তু এখানে ইউ মানে যেহেতু ওই কথা এটা হ্যাঁ হ্যাঁ কিন্তু সেজন্য মানে হ্যাঁ কিরকম করছি আহ মানে যেমন গচ্ছাতি কিন্তু গম্যতে গম্যতে মানে কি রকম জানো তো হ্যাঁ এটা কর্মবাচ্য সেজন্য অন্য কিছুই নয় মানে ইয় যা কিছু হোক কিন্তু যে যে কোনো দাতু কর্মবাচ্য কর্মনি প্রয়োগে যখন আমরা ব্যবহার করি তখন এটা আত্মনিপদ হয়ে যায় হয়ে যাবে প্রয়োগ মানে আত্ম আত্মনিপদ দিতে হয় লিখতি লিখেতে গতি গম্যতে এরকম শক্তি শক্তি কিন্তু শক্যতে শক্তি শক্যতে আর এই যে না মানে প্রয়োগে মানে খরতরি সাপ খর্তরি সাপ সেইরকম আহ সূত্র তো খর্তরি খর্তরি সাপ খর্তরি মানে কি তখন সপ তখন হবে যখন ক্ষতরই প্রয়োগেটুক শাবত অর্থে সপের বিধান হয় তাইতো যেখানে যেখানে সেই যে টিং প্রত্যে সেটা আহ মানে লট লট লং বিধিলিং দশ ধাতুগণ দশ ধাতুগণ রয়েছে আর যেখানে এই যে লত লোট লং বিধি লিং কর্তে তখনই কর্তর সপ সপম প্রভাদীয় অন্য ধাতুগণ তাহলে সেজন্যী প্রয়োগে মানে কর্তৃবাচ্য হলেই নকনতি মানে স্নু সিগণ স্নু শকনোতি কিন্তু কর্তরি সপ্তাহ সপ্ন কর্তরী কর্তাচ্য হলেই এখানে কর্মবাচ্য হয়ে গেছে সে জন্য স্নু হয়নি কিন্তু হয়ে গেছে শক্তি শক্যতে এটা কর্মবাচ্য বিধি লিং আহত স্বদশ গণ কেম নিধা কিং বক্ত শকিয়েচ্য বিধিং তাহলে আমরা এগিয়ে যাব আশায় প্রথমত গুণ সম্ভব গুণ কি সম্ভব এর দ্বারা ধাতুর গুণ কি সম্ভব এটা এখানে আশায় মানে কি আশায় আচ্ছা তো আচ্ছা আশায় হম বাংলায় প্রায় এইরকম অর্থে আশায় বাংলায় বাংলায় বাংলায় অর্থ আশায় অর্থটা কি আশায় মানে শব্দ আছে তো এইরকম শব্দ নেই বাংলায় নেই কি আমার মনে হয় রয়েছে প্রায় লোকপ্রিয় মানে সাধারণ শব্দ নয় কিন্তু পাওয়া যাবে মানে মানে আয়ন আশ্রয় আশ্রয় সেরকম অর্থ আশ্রয় সেরকম অর্থ হয় কিন্তু এখানে মানে সংস্কৃত ভাষায় এক শব্দের অনেক অর্থ রয়েছে তো এখানে সেরকম অর্থ নেই এখানে এখানে আশায় আশায় মানে আমি সেরকম বাক্য আমি বলতে পারি যে আমি বলবো কথন আশয় এবং কেউ কেউ জিজ্ঞেস করেছি আহ আপনি কি কি বলতে চান আমি বলতে আমি বলবো যে কথা মানে কথন কথনস আশয় এবং উদাহরণ আমি বলছি তো মানে আর হিন্দি ভাষায় প্রচুর এরকম হয় হ্যাঁ হ্যাঁ কে মত কে অর্থ ই আশায় মেয়ে কে আশায় হ্যাঁ हिंदी হিন্দি ভাষায় হয় সংস্কৃত ভাষায় হম এখানে আশায় মানে অর্থ তাহলে এটি এর অর্থ সীমন্ত পদে ভাগতির সীমন্ত পদটি ভাগ রয়েছে ধাতু বিকরণ প্রত্যায় তিন প্রত্যয় চাও সীমন্ত পদে তিনটি ভাগ কি ধাতু বিকরণ প্রত্যয় এবং স্বপ্নটি ইদামগ্রে এর অগ্রে অপরশ্বিন পাঠে আমা এর আগে অপর পাঠে আমরা উম হ্যাঁ সেরকম দেখা আমরা দেখবো এমন দেখবো মানে গুণ সম্ভবতিম্রে অপরশন পাঠেছিলাম তাহলে প্রথমত গুণ প্রথমত গুণ সম্ভবতুণা নশয় পদে ভাগ্র ধা বিক্রয়ং প্রত্য কুচিৎ বিক্রত অুণ সম্ভবত শু শুক প্রশ্ন তুমি বলো বাংলায় কি বুঝেছ মানে এখানে বলেছে এর থেকে বড় ধাতুতে হবে তিন প্রত্যায় এবং কিছু কিছু বিকল্পত্যায় গুণ হয় যেমন স্বপ্ন ধাতুর থেকে স্বপ্নটিটা আর এখন আমার কেবল দেখবো যে ধাতুর এখন দেখা বিষয় এটাই যে ধাতু ধাতুর রঙ্গে কোথায় কোথায় গুণ হয় হ্যাঁ ঠিকই আছে মানে স্বনু শোতে কোন গনে বিকনায় স্বপ্ন মানে কি এখানে গুণ কোথায় হয়ে গেছে পরে দেখব হম আর ধাপ কোথায় কোথায় এখন প্রশ্ন মানে এখানে যেটা লেখা আছে এটা কি যে অন্য পাঠে আমরা দেখবো এটা কি মানে স্বপ্ন এই যে উদাহরণ দেওয়া আছে আমাদের সামনে দেওয়া আছে এটা এখানে গুণ কোথায় হয়ে গেছে আমরা পরে অন্য পাখে দেখব এই পাঠে ধাতু হচ্ছে ধাতু অঙ্গে হ্যাঁ ঠিক আছে তোমার কাজ ভালো ভাবে হয়নি আবার বলো तो एडिकल तो कैसे शुरू तो मुंह में मीठा खा लो हां ये खाती है खाती हूं हफ्ते तो ये थाने ওকার হয়ে গিয়েছে তাই কি বলছে যে বিকরণ করতে গুণটা দেখানো হয়েছে মানে বিকরণ করতে গুণ এটা কিন্তু এই পাঠে আমরা নিয়ে আলোচনা না শখ নতি আর এখানে আমরা বিকন দেখবো না আমরা দেখবো ধাতুর অঙ্গে কোথায় কোথায় গুণ হচ্ছে এখন বুঝেছ মানে আমাদের আজকের পাঠ বিষয় হচ্ছে যেমন শকনু শখ নথি এখানে ধাতু হচ্ছে শক এখানে ধাতুতে ধাতুতেই ধাতুতেই গুণ হয়নি এখানে শক শখ কোনো পরিবর্তন হয়নি হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার অন্য দিনে আমরা দেখব কিন্তু আজকের পাঠ হচ্ছে ধাতু দাতুতেই কোথায় কোথায় গুণ সম্ভব হবে বুঝেছো তো ঠিক আছে আর ব্যাপারে মানে কি আগে মানে সামনে পরবর্তী পাঠে মানে আগে বলে না যে আগে পাঠে আমরা দেখবো পরের পাঠে করে না আগে কিন্তু বাংলায় আগে মানে পরের পাঠে দেখব হ্যাঁ মানে অগ্রে মানে পরে সেটা গত সপ্তাহে আমি বলেছিলাম যে বাংলায় যেটা পরে এটা অগ্রে সংস্কৃত আগে এসে তা বিপরীত হয়ে যাবে কি লেখা শিক্ষা নীতি পূর্ব নির্বাচন আমরা দেখেছি অন্তবৃত্তি সৈত সূত্রের সার্বধাতুকি অন্তবৃত্তি সৈত সূত্রে আহ ওকে ঠিক আছে হ্যাঁ তাহলে সূত্রুণ সিদ্ধমেব জ্ঞান ঠিক আছে অনুবৃতি সহিত সূত্রে पदम সদ আগতি হম আস্তগ্রে সার্বধাতিক <laughs> থাকলে <laughs> <laughs> ঠিকই বলেছো <5 rivalry> <5 rivalry> <542�º offense> ঘুপার অর্থ হল সাবজাতক কার্য কার্যঘাত এর পরে যে পুগন্তের লঘুপদ অঙ্গের ইকের গুণ হয় ওটা আগে হলো ওটা হলো শ্রাবজাত দুটো জায়গায় গুণ হয় তো দুটো জায়গায় দুটো জায়গায় কিন্তু এক এক কোথায় হবে এটা তুমি বলো আহ দীপানিবন তুমি বলো যে এই যে প্রথম এক বর্ণ কোথায় আর ভুগন্থা এক বর্ণ কোথায় সংঘর্ষ দিদি মন বলো হ্যাঁ বক্ধি পোধার ভা ভিম হয় এই দৃটিপন্ত তুমি জানো তো সাবধাতুক আধ্যাহ সূত্রে তাৎপর্য সাবধাতুক আধ্যা পর মানে আমি আমি জিজ্ঞেস করছি যে পার্থক্য পার্থক্য কি পার্থক্যটা কি দুটো জায়গায় পার্থক্যটা কি হ্যাঁ ভু যেমন ভু দাতু এখানে এক বর্ণ হচ্ছে উকার দীর্ঘ উকার সেটা দাতু শেষে তাই তো সেই থাকবে হ্যাঁ উপ আর শুধু এ যে সেই শক্তি আহ করে সে লাস্টে হলো আছে ও হলো ভবতী কিন্তু বোন বুঝতে পারলাম না আমার বলতে বলুম না উদাহরণ তুমি দাও তুমি তুমি দাও উদাহরণ আহ তৃতীয়বন ল যেমন বুধ ধাতু বুধ অন্ধবর্ণের পূর্ব বর্ণারলে বুধ ধাতি তে অন্ধবর্ণ তার পূর্ব বর্ণ হচ্ছে উকার আর ইটা লঘু লঘু মানে শস্য এইরকম সুচ দীপানিবন দীপানি বন গুলো সুচ কি কি কি হলো এখানে মানে শেষের বর্ণের আগে বর্ণটা ছোট মানে মানে দীর্ঘ দীর্ঘ স্বর হলে দীর্ঘ স্বল হলে হবে না কাজ শুধু লঘু হবে এখানে আমাদের সামনে আমাদের সামনে দুটো সূত্র রয়েছে যার দ্বারা যাদের দ্বারা রকম গুণ হয় গুণ হয়তো আর দুই সূত্রেই সার্বধাতু কার পদে হয় এই পদ হয় নামা অঙ্গস উপস্ত ইবর্ণা এখানে নাম মানে মানে সব জায়গায় সংস্কৃত ভাষায় নাম মানে মানে এখানে নাম মানে নাম নয় নাম মানে মানে মানে কিছা আহ মানে ইগন্ত অঙ্গের হলেও অঙ্গের উপায় হর্ষবর্ণ চেদাপি গুণা তদা সম্ভবতী যদা সাবধাতু সাবধাতু প্রত্যয় হোক বা পরে আসছি বলো বলো অর্থ থাকি হলেও মানে সেটা সেটা সম্ভব হয় যখন সাবধাতু প্রত্যয় বা আধ্যাতুক প্রত্যয় পুরোটাই বলি তাহলে তার নাম থেকেই বলি নাম অঙ্গম ইগন্ত চেদ্ধতি মানে ইগন্ত মানে ইগন্ত অঙ্গের হলেও অঙ্গর্শ উপধায় অঙ্গর্ষ বর্ণ অঙ্গের সম্ভব হয় প্রত্যয় বা আধ্যহাতক প্রত্যয় বা পরে অসী আহ যেখানে সাবধাতু প্রত্যয় বা আধ্যাত্ম বা পরে মানে স্যার এই জায়গাটা বুঝলাম না সাবধাতু বা আধ্যহতুক বা পরে মানে দুটো দুটো প্রত্যয় হই হ্যাঁ মানে দৃতি পন্থমি বলো একবার এটা বাক্য দৃতি পন্থমি দাও অন্দগম গন্তমlceillceilrceil উপর হ্যাঁ আমরা এটাকে অঙ্গের হোক ভূমি তখনই সম্ভব হবে যখন সার্বধাতুক বা আর্ধ ধাতুক প্রত্যয় পরে থাকবে আমরা দেখি যে দুটো সূত্র দুটো সূত্র আছে তো এই পরিচ্ছেদে লেখা আছে যেটো জায়গায় দুটো জায়গায় সাবধা পদ মানে সাবধাৎকার সূত্রে এ পদ আছে আত্ম সূত্রে সূত্রে আরগণপদ এখানে আনুবৃতি রূপে অনুবৃত্তিরূপে সর্ব ধাতুক হয় তো দুটো দুটো জায়গায় আহ ধাতু শেষে এক বর্ণ হয় অথবা ধাতু উপদায় এক বর্ণ হয় দুটো জায়গায় তখন গুণ হবে যখন এই যে সাবদাত আর্ধদাতুক দুটো জায়গায় এরকম পরিস্থিতি রয়েছে দীপানীবন কি মানে ধাতু বু অথবা বুধ বু অথবা বুধ শেষে শেষে বর্ণ হোক উপদায় বর্ণ হোক দুটো জায়গায় তখন তখন গুণ হবে যখন এর পরে রয়েছে কি রকম সাব ধাতুক অথবা আড়াতুক দুটো জায়গায় রকম পরিস্থিতি যেহেতু সূত্রে ওর আছে আর ভূগান্ত লোকপথের শিক্ষা ওখানেও অনুবর্তী রূপে এসে যায় কি বুঝেছি দুটো ক্ষেত্রে মানে কোনটা দুটো কোনটা মানে বুধ আর বুধ ক্ষেত্রেই ক্ষেত্রে আর বুধ বুধ ধাতু ক্ষেত্রে মানে ওখানে হর্ষ আছে আর অন্য কার্যটা কিন্তু ওখানে শেষে রয়েছে আর বুধ আত কোথায় রয়েছে নাকি দৃতিবন তুমি বুঝেছ হ্যাঁ মা আমি আমি দীপায়নি বন বলছি যে আমি বুঝছি না তো তুমি বুঝেছ হ্যাঁ হম মানে এই যে লেখা লেখা আছে পদম ভাবতি এর গুরুত্বটা কি এই যে হয় অনুবৃত্তি রূপে এর গুরুত্ব গুরুত্ব তাকি দ্রুতি বোন হচ্ছে। থাকবে এবং সেটা তো আছেই কিন্তু আমি জিজ্ঞেস করছি যে এই এইরকম পদ শুধু সাবজাতটা কি সাবজাত্র দুটো জায়গায় হয় এর গুরুত্ব ঠাকি তুমি বলেছো মানে দুটো জায়গায় যেখানে দাতু শেষে এক বর্ণ হয় আর যেখানে দাতু উপদায় এক বর্ণ হয় দুটো জায়গায় দুটোও জায়গায় তখন তখন গুণ হবে যখন একটা প্রত্যয় না হলে গুণ হবে না দুটো জায়গায় সেরকম প্রত্যয় হওয়া দরকার তাইতো এখন আমরা এগিয়ে যাবো দীপায় নিবন লাইন কেটে গেল ও এসে যাবে তুমি তুমি পড়োটি বন আতাহা আপনার সার্বাত্মিক সংঘা আধি ধার্মিক সংঘাতব্যামের সার্বিক সংঘ আধুনিক সংঘা আচ্ছা ओके आगे जाबो تعالى ओके जेतीबन तुम्ही পড়ো তারপরে दीपा निबन बोल शारद भारती के संवाद पाई की पूर्ण में दर्शन शारद भारती संवाद जी सब मुझे दिख रहा है की श्री शारद भारती যে প্রত্যয় এই সূত্রের দ্বারা যে হয় ভাব ভগন্তী ইচ্ছা বিশু রূপে সূত্র ইচ্ছা আনতে ইতিহা ভগতী ভবতা ভগন্তী এই তুমি নিজের দিক থেকে এর অর্থটা কি সম্পূর্ণ পরিচ্ছেদ সার্বধাত্ত্বিক সং সেটা এবারে বলছে যে সার্বধাত বলা হয় কিং আর কিনের সার্বধাত্মিক সংজ্ঞা হয় যেমন কিল এটা একটা সার্বধাত্রিক এটা একটা সার্বধাত্রিক আনতি এটা আছে সাগর হাত শীত এটাও ভালো হাতের সঙ্গে ধরেন আসলে সাগর হাতির সঙ্গে আর শীতের সাগর হাতি হয় শীত আর যে সকাল যা সে হলো শীত যে যা সকাল সে হয় কেমন কি সব সব হলো সব আট ঈদ হয়ে যায় শীত বলে সম্ভব হ্যাঁ ঠিকই আছে বুঝিছ মানে সাবতুক সংজ্ঞাটা তো আমরা আগে দেখেছিলাম আর তিন শীত সাবধেতুক শীতের দ্বারা যেই যেই তিন আর শীত আছে তার সাবধেতুক সংজ্ঞা হয় আর সেই সে তিন প্রত্যয় সেই ভবন্তী এই রূপে যে তিত অন্তি সেটা সেটাই তিন প্রত্যয় যেই প্রত্যয়ে সকালটা ঈটসংখ্যক বর্ণ আহ হ্যাঁ সকালটা ঈট মানে এই যে ইত্যাদি ইত্যাদি এটা তুমি জানো শেকার সে জন্যে শীত শীত আসছে শীত ওকে পরের পরের আহ পরিচয় তুমি পড়ো আর্ধহাতুক সংজ্ঞা কার ইতি এটা না উত্তম সংা গৃহিতা পেশাং সর্বেশাং প্রত্যয় আনা সার্বধাতুক সংজ্ঞা অথবা আর্ধহাতুক সংজ্ঞা হবতী ধাতুর মধ্যে যে প্রত্যয় রয়েছে তাদের সবার যে প্রয় ধুর পরে শন্তি মানে যে তাই যেই যেই প্রত্যয় ধাতুর পরে হয় সে সাবধাতুক সংজ্ঞা নয় শুনটি তারা সাবধাতুক সংজ্ঞা নয় ন শুনটি যে অবশ্য আধ্যাত্মিক সংখ্যা এবং মানে যে ইতি সূত্রে এই মানে এটা অর্থ এবং সন্দেহ মানে এইটাই পাওয়া যায় কি এইটা পাওয়া যায় এরকম কি ধাতুর পরে যে প্রত্যয় সেটি সাবঘাতক নয় সেটি আধ্যঘাতুক নয় মানে কি সম্পূর্ণ সম্পূর্ণ পরিচ্ছেদের কি সেটা সেটা হলো ধাতুর মধ্যে যে ধাতুর মধ্যে ধাতুর মধ্যে ধাতুর ধাত হ্যাঁ এটা বছর চতুর্থী হতে পারে কিন্তু এখানে সেরকম অর্থ আছে চতুর্থী চতুর্থী না হলে পঞ্চমী বহু বচন হতে পারে এখানে সেটাই পঞ্চমী পঞ্চমী বহু বচন হলে তো কি রকম অর্থ ধাতুর পরে ধাতুর পরে ধাতুর পরে মানে পঞ্চমী পানী ব্যাকরণে আমরা জানি যে পঞ্চমী মানে পরকার পরকার পর কার্য আর সপ্তমী মানে সপ্তমী পূর্ব কার্য হ্যাঁ পঞ্চমী পর কার্য মানে যে বিয় এসে যাবে এসে যাবে যে এসে যাবে সেটা পরে আসবে পরে আসবে দাতুহা তাই যে যে প্রত্যয় ধাতুর পরে আছে তাদের সাবহতুক সংজ্ঞা হয় না অবশ্যই আর্দ্র সংজ্ঞা হয় আহ হয় না মানে কি তুমি যেটা বলছো যে তুমি যেটা বলছো আতহ এখানে যেটা লেখা আছে আতহাত না সের অবশ্যই আধাতি এই বাক্য বাক্যটি অর্থটা কি মানে ধাতুক বাদ দিয়ে সংজ্ঞা হবে মানে মোট এ এই বন্ধ যে ধাতু পরে যে কোনো পথে যে কোনো পথে ঠিক আছে তোমাকে বলতে হবে আমার বলবার পর বলার পর এটা এই যে কোনো রয়েছে যে কোনো রয়েছে যে কোনো বিধান হবে সে প্রত্যয় যদি তিং অথবা শীত তাহলে তেং শীত সাবধাতুক সূত্র দ্বারা ও প্রত্যয় সাবধাতক হবে আর কিন্তু যে যে প্রতায় বিধান হয় আর সেটা তিং অথবা নয় তাহলে সেটা আধাত দ্বারা হবে মানে যে যেকোনো প্রত্যয় বিধান হবে যে প্রত্যয় বিহিত হয় আহ ধাতুর পর ওটা অবশ্যই অবশ্যই সাবধাতুক অথবা আধাতুক সাবধাতুক না হলে তো হবেই আরক কবি হবে যখন সেত তাহলে ধাতু থেকে যে ধাতু থেকে যে প্রত্যয় বিধান হয় সে প্রত্যয় তিন অথবা শেষ হলে সাবধাতক আর সাবধাতক না হলে ধাতুক দ্বারা আধাতুক হবেই তুমি বলো এখন আছো হুম না তুমি বলো তুমি বুঝেছো তো ধাতুর পরে যে প্রত্যয় গুলো হয় সেই সব প্রত্যয় গুলো যে যে মানে হয়তো ধাতুর পরে আছে যে যে প্রত্যয় পরে আছে কিন্তু সেগুলো সার্বধাতুক সংযোগ নয় ধাতুর পরে একটা আছে সেগুলো যদি সার্বধাতুক সং না হয় সেটা হবে আধ ঋতুক সংযোগ এবং আর কি বলবে হ্যাঁ মানে ধাতুর পর যে প্রত্যার্বাতুক সময় ধাতুর পর যে প্রত্যেকগুলো বিহিতে হবে সেগুলো স্বাগত সম্ভব বা আধ্যাত্মিক সম্ভব প্রত্যয় হয় আর ধাতুর পর যদি স্বাগত প্রত্যয় না হয় সেটা আধ্যাতুক সংঘ প্রত্যয় হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে কিন্তু সাবের আত কবে হবে কবে বলো বলো মানে তিন শীত থাকলে সাক্ষাত আর আব্রত শেষের জায়গায় আঘাতক হবে হ্যাঁ ঠিক আছে তো সম্পূর্ণ কথা বুঝেছ সম্পূর্ণ কথা আবার একবার বলো দীপায়নি এই এই যে তুমি বুঝেছ মানে ধাতু থেকে ধাতু থেকে যে প্রত্যয় হয় সেটা কি রকম হয় আচ্ছা যে বোধ তোমার মনে আছে সেটা বলো একবার যে বিহিত হয় ধাতু থেকে সেটা দু রকমের হয় তখন হয় ধাতুর পরে যদি প্রত্যয় থাকে সেই প্রত্যয় গুলো আধ্যহাত্র হ্যাঁ তো সব যত যত যত হয় বিহিত হয় ধাতু থেকে ও সমস্ত সব সবাই সবই প্রত্যয় সবই হবেই ঠিক আছে ওকে একটু সময় আছে তো আমরা এগিয়ে যাব এখন আহ দৃটি সাবধাতুক সংঘক অথবা আধ্যহাতুক সংঘক ধাতুগম ধাতুগণ অনুসিয়া বিকন প্রত্যয় ধাতুগণকে অনুসরণ করে যে বিকন প্রত্যয় রয়েছে সেগুলি হলো তুমি তুমি ভালো ভাবে পড়ছো না সংস্কৃত পড়ছো না বাংলায় পড়ছো কি লেখা আছে সংস্কৃত আচ্ছা পরে মানে এখানে এখানে তুমি যেটা পড়েছো মানে তাই ধাত ধরে সত अतः सर्वे अभिकरण प्रत्ययः अतः सर्वदात्व संज्ञाः अथवा आददात्व संज्ञाः इति अतः केमन ए एर ए शक्ति की कनो माने अतः माने ए कारणता की द्वितीय वन बोलो अतः बी कारण सूत्र से নিশ্চয় গুলো তো ধাতুর পরে সে বিকরণ প্রত্যয় কিন্তু হয় সার্বধাতক সম্ভব হয় না হয় আধাতক সম্ভব হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো দীপানি বন বুঝেছ হ্যাঁ বলো বলো না সেটাই বলো দৃটি বন যেটা বলেছিল সেটাই তুমি বলো তুমি বলো ধাতুর পরে গৃহীত হয় তাহলে এই বিফরণ প্রত্যয় গুলো হয় সার্বধাতক সময় আন্তধাতিক সম্ভব হবে আমরা পড়ছিলাম এই যে উপর উপর যে অনুচ্ছেদ সেই অনুযায়ী অনুযায়ী আমরা বলছি এখন এই যে বিখান প্রত্যা সম্বন্ধী ব্যাপার তো তুমি বলো ধাতুর পরে যে বলছি একবার আমি বলছি উপর আমরা দেখেছিলাম উপর আমরা দেখেছিলাম যে কোন কিছু আরুক হবে তাই যে কোনো প্রত্যেক ধাতু থেকে ধাতু তাহা বিহিত হয় সেটা অথবা আর্ধক হবেই আর আর এখন পরে আমরা দেখছি যে নিচে লেখা লেখেছি যে ভিত হয় ধাতুর পর ভিত হয় সেজন্য তাই অতহা সেই সেই বিকণ প্রত্যয়ে ও ধাতুর পরে হবে না তোমাকে ব্যাপার যাবে। মানে যেকোনো প্রত্যয় ওখান থেকে শুরু করো যে কোনো প্রত্যয় দাতুর পরে রিহিত হয় সেটা তুমি বলো তিন ঠিকই বলেছো বাহ খুবই ভালো বুঝেছো ঠিক আছে ধাতু বনাম অনুস্তৃত্যয়া ধাতুগণের অনুচ্ছ যে বিকন প্রত্যয় গুলো সেগুলি হলো এক নম্বর এরকম কিভাকি ত্রিটিবন না শপ লুক লোপটা বিভক্তি ষষ্ঠি বিভক্তি এর না কি কি অর্থ বল মানে এখানে দ্বারা সব এসে যাবে আর কিন্তু আদারি গানে সব সব ইহাবীকার তুমি বলো লুক হ্যাঁ লুক মানে লুক মানে লোপ এখানে লেখা আছি মানে লুক মানে লোপাহা সাপের লোক সাপের লোপ হয় সাপের লোক হয়ে যায় আচ্ছা মানে যেখানে যেখানে যে নাম মানে মানে লোক হয়ে যাবে সেটাই মানে বুঝতে পারছি না তখন বুঝলাম যে সবটা লোক হয়ে যায় নামে লোক হয়ে যায় বিবাদিগণের সন বিবাদিগণের সন করতে হয় দিবাদিগণের সন মানে বিবাদিগণের এই সনটা বিকরণ করতে স্বাদিগণের শ্লু এইসব এই সব বিকণ প্রত্যয় বিহিত হবে প্রতিম ধুগণ অনুযায়ী ধাতুগণ অনুযায়ী ধাতুগায় যার দ্বারা ধাতু সঙ্গে গুণ হতে পারে কিনা কিনা ঠিক আছে ওকে হয়ে গেছে আর এখান এখান থেকে এগিয়ে যাব যাবো আগামী সপ্তাহে সময় সময় হয়ে গেছে আর ঠিকই আছে খুবই ভালো